আসসালামলাইকুম বরহমতুল্লাই ওবরাক ইসমিল রহিম আলহামদুলিল্লাহ ওসলিমুরসলিম নবীন মোহাম্মি ও আসহাবিহি আজমাইন আট পিস টি বাংলার দূরের ও কাছের সম্মানিত শ্রুতিমণ্ডলী পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা জ্ঞান শিক্ষার জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে এই জ্ঞানের ভবনে আমাদের সাথে শরিক হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি শুধুও দর্শক বৃন্দ আমরা যথারীতি আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কয়েকজন বিজ্ঞ আলেমকে যাদের কাছ থেকে কোরআন ও সন্ন্যাহের স্পষ্ট ব্যাখ্যা আমরা জানতে পারব আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব এবং এই বিষয় সংশ্লিষ্ট কতিপয় গুরুত্বপূর্ণ দিকে আমরা আলোকপাত করছি কোরআনার আলোকে আর সেজন্যই আমাদের স্টুডিওতে যাদের আমন্ত্রণ জানিয়েছি যারা উপস্থিত হয়েছেন চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নিই আমার ডানে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার বাম দিকে উপবিষ্ট আছেন সম্মানিত যথারীতি আপনাদের সাথে রয়েছি আপনাদের ভাই হারুন হাসিন চলুন না আমরা মূল আলোচনায় চলে যাই পর্দা পর্দাকে যথাযথ বাস্তবায়ন করতে গেলে তার আরও কিছু প্রাসঙ্গিক নির্দেশনা রয়েছে সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে তার মধ্যে একটি হচ্ছে চক্ষুকে নিম্নগামী করা দেখুন যত প্রকার অশ্লীলতা এই অশ্লীলতা তার প্রথম গেইটটা হচ্ছে চক্ষু আর ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে শরীয়তের প্রত্যেকটি হকুম আমাদের মাঝে দিয়েছে চক্ষু ফেতনার সৃষ্টি করতে পারে পরিচালককে আল্লাহ রাবুল্লাহ আলম প্রদত্ত শরীয়ত যে অত্যন্ত সার্বজনীন বিজ্ঞানসম্মত জি জি তার এটা একটা প্রমাণ খুঁটি নাটি কোন বিষয় বলতে বাদ দেয় আল্লাহ আল্লাহ রবীন্দ্রহিলাদেরকে বলা হচ্ছে তারা তাদের চোখ কে রাখবে। এর অর্থ এটা নয় এখানে একটা বিষয় লক্ষণীয় টাকাবে না পুরুষের দিকে এমনটা নয় যেমন মহিলারা বোরকা পরে থাকে কিন্তু তারা পুরুষদেরকে দেখতে পারে এর অর্থ এটা নয় তাদের অন্তরে কোন রোগ বা কুধারণা ধারণার সৃষ্টি হয় এই দৃষ্টিতে দেখবে না এজন্য বলা হয়েছে আবসর এখানে আইন বলা হয়নি চক্ষুর কথা নির্দিষ্ট করা হয়নি এজন্য বলা দৃষ্টি বলা হয়েছে ওই দৃষ্টি মানে যে দৃষ্টিতে তার অন্তরে খারাপ ধারণার জন্মাবে কত হবে জন্মাবে ঠিক এই দৃষ্টি নিয়ে তাকাবে না বরং এই চোখ কখনো জাহান নামে যাবে না জাহান নামে না একটা হলো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় রাত্রি জাগরণ করে পাহারা দেয় ঘুমায় না আর আর শ্রেণীর চোখ সেটা হল হারাম হারামীকে জান্নাতি তার মধ্যে এক ব্যক্তি হলো একজন বেগানা পুরুষকে দেখা মাত্র তার চক্ষুটা নিচু হয়ে যায় এই হাদিস গুলো সহি মধ্যে আসছে পাঁচ হাজার নম্বর হাদিস রসল সাল্লাম জিজ্ঞেস করলেন আনিল ফাজা হঠাৎ যদি যায় আমি তখন কি করব তখন তিনি বললেন করে যদি চক্ষু পড়ে যায় কোন মহিলার উপরে তখন কি করব তখন রসমসালাম ফাধারা বললেন ফা আমার অর্থাৎ তাৎক্ষণিক বললেন ফা আশ্রিফা পাশারি আমি যেন আমার চক্ষুটাকে একবার দেখা সব জায়গা এরকম কথা তোমার দেখা যায় হাদিসের এই অংশটুকু থেকে অনেক মনে করেন তাহলে প্রথমবার যখন যায় প্রথম চান্সেই তাহলে ব্যাখ্যাটা যদি নিয়ে আসি তাহলে উলার ব্যাখ্যাটা চলে আসে কেন আমি অপব্যাখ্যা করতে গেলাম এটা যদি আমি দেখতেই থাকি এখানে মেনে নেওয়ার পাশাপাশি যেটা আমাদের মানে দর্শকদেরও বুঝতে হবে যে আসলে আমরা কোন জীবনটা চাচ্ছি আমরা যদি পবিত্র অন্তরের পবিত্র জীবন চাই যে অন্তরে অস্থিরতা নেই হতাশা নেই যে অন্তরে আল্লাহর রহমত অনুভব করছি তাহলে আমাদেরকে আল্লাহ আল্লাহ কেন দিচ্ছেন এটা একটা উদ্দেশ্য তোমার অন্তরটা পরিচ্ছন্ন থাক আমরা অনেক সময় বর্তমানে বিশেষ করে যে অবস্থা বিল বোর্ডই বলেন আর টিভির পর্দাই বলেন আর সংবাদপত্র কাগজই বলেন প্রতিটি বিষয়ে আমরা এমন কিছু দেখি যেটা দেখা আমাদের জন্য বৈধ নয় আমরা অনেক সময় কৌতূহলে দেখি একটু ভালো করে দেখি বা কি খবর আছে দেখি আমার মনে তো খারাপ চিন্তা নেই কাজে আমি দেখতেই পারি তে বিষয়টা হলো আসলে মনে তো খারাপ চিন্তা থাকে না এগুলো থেকে ক্রমান্বয়ে আসে এটাই মানবীয় প্রকৃতি আসলে আধুনিক জীবন ব্যবস্থায় মানুষকে একটা ছোট্ট জীবনের জন্য পশুর মতো কল্পনা করা হয়েছে আর ইসলামে মানুষকে পশুর চেয়ে অনেক বড় একটা আল্লাহ বিশেষ সৃষ্টি যে সৃষ্টি অন্তরে আল্লাহ জিকির থাকবে থাকবে এই ধরনের পবিত্র জীবন দুনিয়াতে করবে আখেরাতে আল্লাহ তালার অনন্ত নিয়ে আমদ ভোগ করবে কাজেই এই অনুভূতি যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে চক্ষু সংযত করার কত বড় গুরুত্ব আমাদের সমাজে আরেকটা বিষয় জরুরি চক্ষু সংযতর হাদিসগুলো পুরুষদের জন্য বেশি অনেক সময় আমাদের মারা বোনেরা মেয়েরা তারা এটার অর্থাৎ চক্ষু সংযত করার অর্থ কিন্তু শুধু পুরুষ বা নারী থেকে না যে দৃশ্যগুলো যে জিনিসটাই আমাদের মনে বিশ্বাস করেন আমাদের সমাজে যে ভোগ জন্ম নিয়েছে এই যে সোফাগুলো আমরা দেখছি এই যে ঘরের ডেকোরেশনটা আমরা দেখছি এগুলো আমাদের ভিতরে পারিবারিক অশান্তি এবং অন্য এবং মহিলাদের যে সাজগোজগুলো আমরা দেখছি কাজেই চোখ সংযত করার অর্থ সকল হারাম থেকে এবং সকল কিছু যা আমাদের ভিতরে অন্তর অশান্তি তৈরি করে এই চোখটা যেটা প্রথমেই শেখ বলেছেন চোখ হলো আমাদের অন্তরের মূল দরজা ইনপুট আমাদের ইনপুটটা হলো চোখ মূলত চোখের মতো এই কখনো কখনো জড়িয়ে যাবে কেউ ইচ্ছা করে যায় না এক ধাপ এক করতে করতে চলে যায় এই আমি আমাদের দর্শকদেরকে আমাদের সকলকেই বা আমি নিজেকে নসিরত করবো যে আমরা চোখকে সংযত করি আল্লাহর জন্য যেটা অন্য হাদিসে একেবারে রাজধানীর মতো অবস্থানে আর রাজধানীর পাশাপাশি একটি দেশের বর্ডার থাকে এই বর্ডার যদি কেউ ক্রস করে ফেলে তাহলে রাজধানী আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা চলে আসে মানে চোখ কে নিয়ন্ত্রণ করতে হবে চোখের মাধ্যমে মানুষের জেনার মতো পাপ হয় রসদানে তুই চোখের জেনা হলো দৃষ্টি দেওয়া যেটা সহিমের শেখ আহমদুল্লা সাহেব যেটা বললেন সেটা হলো যে চোখ চেয়ে গুরুত্বপূর্ণ হাদিসেও কিন্তু বলছেন তার লজ্জাস্থানের হেফাজত সম্মানিত দর্শক বিন্দু সময় হলো আমাদের এটা বিরতি আমরা বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশা এই আলোচনায় আশা করি ততক্ষণে আপনারা দূরে যাবেন না আমাদের সাথেই থাকবেন সারা দুনিয়ার মানুষকে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকম আলফোরন কে নাজির করা এটি প্রজ্ঞাপন কেতান देखे अनुष्ठान छायधवार रेारोटायचार सकाल साढ़े दस टाय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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে এই সামষ্টিক আলোচনায় আন্তরিক স্বাগত আমরা আলোচনা করতেছিলাম সেটা হলো চক্ষু নিয়ন্ত্রণ দৃশ্য শক্তিকে সংযত করা ইসলাম যে বিধানটা দিয়েছে এই বিধানটা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু ফাসাতের দরজা প্রথমেই আমরা রুদ্ধ করে দিলাম আর সে কথাই জন্য শেখ মুজফর বলতেছিলেন যে আমি এখানে আরেকটু খোলা করে বলতে চাই রাস্তায় চলার ক্ষেত্রে একটা মেয়েকে চোখে পড়লো সেটা দেখা আর টিভি চ্যানেলগুলিতে সেখানে বসে বসে ইচ্ছা করে একটা নাটক দেখবে নগ্নতা বা সিনেমা দেখবে বা গান শুনবে যে বর্তমান আজকের মিডিয়াটা এটা ইচ্ছা করে সময় বেছে নিয়ে প্রস্তুতি নিয়ে দেখাটা এর দুই দেখার মধ্যে নিঃসন্দেহ পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে এবং এই দেখাটার মাধ্যমে তার মধ্যে একটা খারাপ আসার অর্থাৎ প্রভাব তার মনের মধ্যে পড়ে এটা টিভিতে দেখার পরে এটা তার বাস্তবে কিছু করা যায় না শুধু দেখা যায় মাত্র ছবিটা মাত্র দেখা যায় কিন্তু এই তরুণ এই লোকটি বা এই মহিলা তখন এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য বাস্তবতায় নেমে পড়ে এটা যে বিপদে পা বাড়ায় এটা যে কত ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে ইতিমধ্যে যৌন সুরশুড়ি বা সমাজকে বিপদে নেওয়ার বিশেষ করে পরিবার ব্যবস্থাটাকে ধ্বংস করার অন্যতম কয়েকটা মাধ্যমের মধ্যে নাম্বার ওয়ান আছে খোলামেলা ইন্টারনেট ব্যবহার একটা দুই টিভি চ্যানেল তিন মোবাইল ফোনটা জি এখানে এটা সবচেয়ে বেশি কার্যকরী টিভি না টিভি দেখতে চাইলে তার একটা কেবল লাগবে জায়গা লাগবে একটা কিন্তু মোবাইলটা সব জায়গাতে ঘুমাতে যেতে কাজ করতে সর্বত্র সে নৃত্য করছে নর্তক হিসাবে যা করেন সে করছে আর এই সাজে ওই মহিলা বা ওই যুবতী মেয়েটি বা যুবক ছেলেটি তরুণ ছাত্রটি ওই সাজে সাজার জন্য নিজে প্রস্তুতি নিচ্ছে পরবর্তীতে যত অপকর্ম সংস্কৃতি আল্লাহ আন ক্যারিমে বলেছেন চোখ কানের কথা বলেননি ভাবে কান সংযত করো কিন্তু চোখ সংযত করতে বলেছেন যতদিন মিডিয়া কান নির্ভর ছিল আমরা যখন মিডিয়া ভিজুয়াল হয়ে গেল তখন থেকে অবক্ষয়টা দ্রুত হচ্ছে এবং এটা শুধু নারীপুরের বিষয় নয় যে মাদক আসক্তদেরকে দেখে আমরা মিডিয়াতে যেটা দেখি কাল্পনিক জগৎ লোকটা মাদক আসক্ত কিন্তু মানব সেবিক মানুষের সেবা করে কোন মিডিয়ার মাধ্যমে আর দেখার পরে ওইটার ইউটিলাইজেশন করতে যাচ্ছে বাস্তবায়ন করতে যাচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আত্মহত্যা করে চোখের দেখা থেকে যে বিপত্তি শুরু হয় এ প্রসঙ্গে একটা প্রতিবেদন আমি গত দুই সালের মার্চ মাসের ২৬ তারিখে দৈনিক প্রথম আলোতে দেখেছিলাম দেখলাম যে ভারতে যে গত বছর বিশেষ করে বিরাট একটা অস্থিরতা গেছে পাশবিক নির্যাতনের এক হুইচুই পড়ে গিয়েছিল তখন এই বিষয়টাকে নিয়ে গোটা ভারত সরকার ভারতের মানুষ সহ গোটা দুনিয়ার মানুষরা চিন্তিত হয়ে পড়েছিলেন তো এই বিষয়টি কেন হঠাৎ করে এরকম বেড়ে গেল এটা সম্পর্কে তদন্ত করার জন্য লন্ডন ভিত্তিক সাপ্তাহিক নারী যদি খোলামেলা পোশাকে থাকে তাহলে সে আমি শব্দটা বলছি পাশবিক নির্যাতনের শিকার হতে বাধ্যই অর্থাৎ পাশবিক নির্যাতনের শিকার যে হচ্ছে আমরা বেশি এটার মূল কারণ হলো এখানে আরেকটা বিষয় হলো যে প্রথমে আমি যে জিনিসটা আপনাদের কাছ থেকে জানতে চাইব সেটা যে আমরা শুধুমাত্র যে বিষয়টা আনছি যে নারী তো আল্লাহ শুরু করেছেন পুরুষদেরকে তাহলে পর্দা বলতেই যে শুধু নারী বলি পুরুষরা কি তারা সংযত হবে না আমরা তো আমাদের প্রথম পর্দার পরিচয় শুরুই করেছি পর্দা নারীদের জন্য না শুধু পর্দা এমন একটা ব্যবস্থা আর আল্লাহ শুরু করেছেন এবং এক্ষেত্রে চক্ষুর পর্দাটা আসলে পুরুষদের পুরুষদের বেশি প্রয়োজন আমি একটু বলছিলাম চক্ষু সংযত করার হাদিসগুলো যেগুলো শেখ বলেছেন যেগুলো আমরা শুনলাম যে একটা যেটা বললে নারী যখন কোন পুরুষকে দেখে চক্ষু সংযত করবে বিষয়টা হলো এক্ষেত্রে দায়িত্ব সবারই সমান যিনি পবিত্র জীবন চান আসলে আমরা আমাদের বুঝতে হবে যে অবক্ষয়টা আমরা রোধ করতে পারছি না মিডিয়া আমাদের হাতের বাইরে ধুলা না লাগে ব্যবস্থা করো তিনি বললেন যে ঠিক আছে পুরো জমিন ঝাড়ু দেব। ঝাড়ু দিতে দিয়ে ভরে গেলো সবাই কাশতে লাগলো রাজা বকা দিলেন বলে ঠিক আছে পুরো দেশ চামড়াতে ঢেকে দেবো কিন্তু চামড়া কোথায় পাবো রাজা আলটিমেটাম দিলেন তোমাদের কত করা হবে সবাই চিন্তিত এই অবস্থায় গ্রামের এক মুচি আসছে আমি সমাধান করব মন্ত্রী বলছে পা দুটো ঢেকে রাখা যায় আসলে আমি আমার প্রিয় দর্শকদেরকে বলবো যে আমরা অবক্ষয় এটা নিশ্চিত সকল সমাজবিজ্ঞানী সবাই বলছেন যে এই যে অবক্ষয় এই যে স্কুলে টিন এজারদের মানে চোখ সংযত করার উপরে লালন করি তাহলে আর সব দুনিয়া ধুলোই ভরে গেলেও আমাদের পায়ে ধুলো যে আমরা পুরুষরা কন্যা যাবে কোথায় তাহলে পুরুষদেরকে কত সতর্ক থাকতে বেশি বলা হয়নি আলোক এখানে আমরা চক্ষুকে কে করার জন্য একটি বিষয়কে আমরা কল্পনা আনলে আমাদের এই আমলটা করা সহজ হবে যেটা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম থেরাপি দিয়েছিলেন একজন সাহাবিকে যখন তার মনের ভিতরে পাশবিকতার খাহেস জেগেছিল রসুল আকরাম সাল্লি সাল্লাম তাকে অত্যন্ত স্নেহ করে বলেছিলেন একই কথা যদি আমরা এখানে কল্পনা করি আমরা যে কুদৃষ্টি দিচ্ছি এই কুদৃষ্টি দেওয়ার সময় যদি আমি চিন্তা করি যে আমার মা বোনকে যদি কেউ ওইভাবে দেখে বা আমার ওয়াইফের দিকে কেউ এভাবে দেখে তাহলে আমার কাছে কেমন লাগবে বিষয়টি আমরা অনেক সময় বলি যে আসলে আমার মনে কোনো খারাপ জিনিস নাই এই বিষয়টি আমাদের গত পর্বের আলোচনায় উঠে এসেছে যদি কাউকে বলা হয় যে ফোর ফোরটি লাইনে হাত দাও কেউ কিন্তু হাত দিবে না কেন হাত দিবে না এই মুহূর্তে নাই ঠিক আছে কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে যদি আসে তো আমি ধ্বংস হয়ে যাবি আমরা যারা বলি যে আমার মন তো ঠিক আছে আমাদের কাজ হলো আল্লাহ এবং তার রসুল সাল্লামের নির্দেশকে কে ফলো করা আমার মনে কি আছে না কথা চোখের বিষয়টা শেখ যেটা আলোচনা করছিলেন খুব সুন্দর যে পুরো মিডিয়া না। যদি এহসান মূলক এব করতে হয় সেক্ষেত্রে চোখের কথা বলা হয়েছে চক্ষু শীতল এবার ক্ষেত্র হয় এটা নেকির কাজ আবার এই চক্ষ দ্বারা যদি আমি অন্যায় জিনিস প্রদর্শন করি দেখি তাহলে এটা নিয়ন্ত্রণ করলে জীবনের সাইডকে নিয়ন্ত্রণ করলে আরেকটি লাভকে আল্লাহ চোখ দিয়ে আমরা দেখতে পাবো আমরা যখন নারীদের ব্যাপারে কথা বলি তখন এক শ্রেণীর মানুষ রয়েছে যে মহিলাদেরকে উন্মুক্ত করা বিরোধীরা কেন কেনার বিরুদ্ধে বলে কিন্তু ওই লোকটির একটি যখন তাকে স্টেজিং করছে বা ধরে নিয়ে চলে যাচ্ছে তখন ওই লোকটির মধ্যে প্রতিক্রিয়া কেমন জন্ম নেয় একজন প্রশ্ন করেছিলেন যখন একজন মেয়ের উপরে অন্যায় হস্তক্ষেপ করার কারণে ওই ছেলেটার উপরে সরি হাত শাস্তি যখন দেওয়া হলো একশো লাঠি পিটাতে হবে তাকে গ্রামের সালিশে সারি বিধান কার্যকর করা হলো তখন আমি তো তাকে একশো লাঠি পিটিয়েছি সারি বিধান কার্যকর করেছি তাহলে আপনি কি করতেন নিঃসন্দেহ একটা লাগিয়ে দিয়ে তাকে হত্যার কথা বলতেন আপনি আজকে মিডিয়ার মালিক হওয়ার কারণে এইভাবে আমাদের হাতে সময় কম সময় কম বিষয়টা এবার বলবো যে শরীর যে আইনটা দিয়েছে শরীর বিধান দিয়েছে এটা প্রয়োগ করারও রীতি আছে আপনি আইনের মাধ্যমে আইনকে প্রয়োগ করবেন আইন নিজের হাতে তুলে নেবেন না আর আমরা নিজেরা সকলে সংযত হওয়ার চেষ্টা করবো আল্লাহর আমাদের সকলকে তহবিল পরবর্তী অপেক্ষায় থাকবেন সে প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়ের কামনা করে এবং আপনাদের পক্ষ থেকে পৃষ্টি বাংলার পক্ষ থেকে সম্মানিত অতিথিদেরকে বারকবাদ ও ধন্যবাদ জানিয়ে এ পর্বের সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত hm mm.